संक्षिप्त समय मध्य एक जन पवित्र मानुष के लिए कथा बोल इनशल्लाहते आला समसामयिक प्रेक्ष विशेषकर शेष एक्श बचरे जख अटोम एम्पायर डे डिफिट कर एक साल यहाँ बेड़े गबी करीम साल आनीसल्लम पवित्र चरित्रिए ए मत कर व्याख्या करार प्रयास पे যদিও এটা আবু আহাবের সুন্না আবু জাহালের সুন্না এটা উতবা বিন তে আমের আরেকজন ছিল উত্তে আবু মুঈদ আরেকজন ছিল সাল্লাম বিন আবু হুকাইক আর ব্যক্তি ছিল আশরা আশরা আশনাখ বিন শারিখ এরকম কিছু একটা তার নাম সব মানুষরা ছিল আইএমএর মধ্যে এই মানুষদেরই সূন্য আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায় मुक्त चिंतार नामे वक्स्तार नामे कलम चर्चार नामे विभिन्न नाम दिए नबी सल्लाह आलीमे पवित्र चरित्रिया जाए कथा बोलने चेष्टा कर दुस्साहस देखा कि नाजिल होबी सल्लाह आलिम जो सबा समबेत कर যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে দল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস তখন তিনি বলেছিলেন লা ইলাহা করছিলেন তোমরা শুধু বলো ইলাহ ইহ আল্লাহ ছাড়া কোন ইহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা আইয় জাহিলিয়াতের কথা আবুল লাহাব তালি দিয়েছিল হাত দিয়ে তালি দিয়েছিল এবং ধিল ভিক্ষেপ করেছিল নবিসাল্লামকে কষ্ট দিয়েছিল আল্লাহ আল্লাপাকুরা নাজিল করেছেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন পড়তে জানে সে আবুল আহাবকে এই সুরাব পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশা আল্লাহ यहाँ नबी सल्लाह आलिमे शान और मरदा से शुद्ध एक बार हतिए कथा बोल डेके कथा बोलार डेके बापदा तला के त्यागर तुम्हारे विश्वास करब ये डेके ढील निक्षेप कर गाली दिए तरह चाचा नबी सल्लाह आलिमे आपन चाचा, चाचा अल्लाबा गायत नाजिल करल আবুল হাব ধ্বংস হোক এবং সে নিজেও তার এই সম্পদ এবং তা অর্জন করেছে পৃথিবীতে এগুলো সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নি শিখা নির্বাচিত করছে সাথে তার স্ত্রীও হ্যাম হ্যাঁ যে কিনা কি করত। খরকুটা বহন করতো নবী গলায় থাকবে যত মানুষ বেঁচে থাকবে যারা কোরআন পড়বে ছোট হোক বড় হোক ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের আবুলাহাবকে সে কেয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্যে যন্ত্রণাত স্বাস্থ্য অপেক্ষা করছে আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবু আহ ছেলে একদিন নবী সালু আলি হিসাল্লামকে সে গিয়ে বলছে ওয়ান এই সুরার এই প্রথম দিকের আয়াত আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লাহ আলুস্লামের সাথে বাক বিতরণটা লাগলো আমাদের নমিটি তর্ক করতেন না স্বল্প ভাষী মিষ্টি ভাষী নরম মানুষ ছিলেন তর্ক করতেন না নিজে কাউকে থাপ্প দেননি এমন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাহবা পৌঁছাতে দেননি আরো আরো কষ্ট দেওয়ার জন্যে তার জামা আছে হ্যাঁ দেখবেন আল্লাহ মুখতুম যেটা এই বই এখানেই লিখে আছে নবিসুল কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে ওই মুহূর্তে বলেছেন আল্লাহ জাহার নামে নামে তোমার যে কুকুরগুলো আছে जहां नाम कुकुर आजबारिनेल्ला दिवआ करबी सल्लाबी सल्ला कटु भाषा व्यवहार करत हैं ना कई ना प्रयोजन बोधे नबी सल्लाम बदवाओ कर प्रयोजन बोधे नबी सल्लाहुम्ल्लम टाना देर दुई मास बद कहर घटना রাজি একটা ঝর্নার নাম বা একটা কুপের নাম এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করে এখানে জন সাহাবিকে চোরাগুপ্ত বলেছিল আপনার সাহাবিদের মধ্যে এমন কিছু পাঠান যাদেরকে আমাদের কমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে মোয়াল্লেম নবী সাল দশজন সাহাবিকে পাঠিয়েছিলেন এই জনকে ট্র্যাপে ফেলে এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় ট্র্যাপে ফেলে দশজনকে হত্যা করা হয় তিনজন ভাগ্যবশত বেঁচে যান পাহাড়ের উপরে আশ্রয় নেন তাদেরকে বলে তোমরা নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন তারা মনে করলেন হয়তো বা তার অঙ্গীকার রক্ষা করবে নেমে আসলেন নামার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো মক্কায় বিক্রি করে দিল তাদের মধ্যে একজনের নাম খোবাইব্রাদি আল্লাহন খোবাই ব্রাদি আল্লাহ যার নাম আমাদের যুব সমাজ জানে না আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানে मक्कार सवार सामने सुलद्ड दिए हत्या हल सुलद्ड मान पीछे रास्ता दिए कि लोहार दंड प्रवेश बेव यह दंड दिए हत्या करत्या कर आगे बला तुम्हें कि चाहो से नाम पढ़ते चाहिए এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে সংক্ষিপ্ত করে সে হাততুল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না দাদা তাদের সবাইকে তুমি সবগুলাকে এক জায়গায় হত্যা করো দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছিল বদরের পরে ও যে যুদ্ধ হয়েছে এগুলোতে এরা মারা গেছে বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এর পরে মারা গেছে আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি ক্ষাইপ রদি আল্লাহকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাহ আলসালামকে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে সে তখন বলেছিল রদি আল্লাহআনহু যে আমার জায়গায় মোহাম্মদ সাল আলী হা একটা চুলকেও যদি আঘাতপ্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করবো না এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে আমি কোন পরাই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেওয়া হচ্ছে তিনি আমার দেহের প্রত্যেকটা হার এবং গোষ্ঠের টুকটায় বারাকা দিতে পারেন তাকে এভাবে শহীদ করা হয় এই জনকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে একজন করে দেখেন নবী সাল্লাম এই ঘটনার পরে এক থেকে দেড় মাস তিনি টানা বদা করেছেন এই কমকেজন আল্লাহবাক ধ্বংস করা ঠিক আরেকটা ঘটনা এর কয়েক মাস পরে ঘটে যায় এর নাম বীর মানার ঘটনা বীর এ একটা জায়গার নাম যেখানে একইভাবে দিন শেখার কথা বলে দায়ীদেরকে ডেকে নিয়ে এসে সত্তর জন দায়ীকে একসাথে হত্যা করা হয়েছে চ্যাপে ফেলে এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে করিয়ে দেয় আমাদেরকে ইসলামের ইতিহাস পরে দেখেন মঙ্গলরা রোমকরা বিভিন্ন সময় মুসলিম থেকে ঢুকিয়ে চারদিক থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে দিয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে আব্বাস খেলাফাতের সময় মঙ্গলরা যখন আক্রমণ করেছিল মাত্র চল্লিশ দিনের ব্যবধানে 10 থেকে বিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সবাই মুসলিম একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে গেলেই ওই সময় আব্বাসীয় খেলাফাতের যে মানে আমির ছিলেন বা খলিফা ছিলেন তারা মোটামুটি দুনিয়া পূজারী হয়ে গিয়েছিলেন আর দুনিয়ার যে মোহ তাদের মতো ঢুকে গিয়েছে ধন সম্পদ জমা করে করে একজন স্তূপ করেছিল তো মঙ্গল যে কমান্ডার ছিল যে হত্যা করেছে সে আব্বাসীয় খলিফাকে তখন হেসরে নিয়ে এসে বলছে কি চাও সে বলছে আমি পিপাশার পানি চাই কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজন থেকে ধরে সোনার ঢালা হয়েছে গলার এগুলো এগুলো মঙ্গল কমান্ডার যে মঙ্গল ও যে আলাকু খা নাম শুনেছেন চেঙ্গিজাহালাক ওদের বংশধর সে বলছিল যে এই যে ধন সম্পদ তোমরা জমা করেছিলে মুসলিমদেরকে বলছে মুসলিম খলিফাকে এই ধন সম্পদ তোমরা যে জমা করেছিলে এইগুলো যদি নিজেরা জমা করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করত এখন এগুলো খাও পানি নাই মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না যেটা বলছিলাম নবী সালাম ক্ষেত্র বিশেষে বদ করেছেন এই ব্যক্তির সম্পর্কে বদওয়া করেছিলেন যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে আমার পোশাক ছিঁড়ে ফেলেছে আল্লাহ তুমি তোমার জাহান নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দিয়ে খাইয়ে দিও এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে হঠাৎ করে বেলা দেখে চারপাশে বাঘ আর এগুলো কোন গাল গল্প হঠাৎ করে বাঘ চারপাশে আমি মারা যাব। তার সঙ্গী সাথীরা বলছে যে আমরা তো এখানে আছি কোনো সমস্যা নেই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না সে বলছে না আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না রাতের অন্ধকারে ঠিকই একটা বাঘ এসে তার গলা গর্ডান ছিঁড়ে নিয়ে চলে গেছে ওই যে বদী সাল্লামের এই যে ফল আরেকদিন নবীর সাল্লাহাম নামাজ পড়ছেন কাবার হাতি মেয়ে শেষ দা দিয়েছেন উকবাবিন একজন কাফের ও যে উটের বড় উটের ঘটনা জানেন না উটের নারী ভুড়ি নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল আর পা দিয়ে নবীর সাল্লামের গালটাকে ঠেঁচা দিয়েছিল যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতো এমন একটা অবস্থা যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে চোখটা লাল হয়ে যাবে না এই ভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলোকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়েমান প্রচন্ড কষ্ট এবং হাত তুলে তিনি একটা করে নাম উল্লেখ করতে আবু জাহ ইবনেসাম উকবাবিন উল্লেখ করতে থাকলেন আল্লাহ এদেরকে তুমি ছেড়ো না এদেরকে দেখে নিও নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কি আমাদের মাঠে আল্লাহ আমার মধ্যে যদি বদয়া করে নাম ধরে তাদের কি অবস্থা হবে বা চিন্তা করেন সেই মানুষের শান তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে উটুপ্তি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন দুনিয়াতে হয়তো কিছু হবে না হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয় আর মুসলিম নাই দোয়ার দোয়া করলেন এই দশজন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে উদবা সাইবা সবগুলা বদরের কূপে এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে नबी सल्लाम कूपे पास दिए जाये तुम्हारा तुम्हारे जजा पे गे तक सहबीरा कबीजी अवश्य व्यक्ति नबी सल्लम के लिए कविता गल्प नृत्य मेदे के नाचा এইসব তৈরি করতো মক্কা ছড়াতো তার নাম আশনাফ বিন শরিক একটু বৃদ্ধ লোক ছিল বুদ্ধিজীবী টাইপের আর খুব পণ্ডিত তো এই কাজ করতে থাকতো করেছিল প্লেগ বসন্ত গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে আরো আছে বলতে গেলে অনেক সময় চলে যাবে আপনাদের খুব সময় খুব শর আমি অন্য টপিকে যেতে চাচ্ছি আরকি আমি বলতে যাচ্ছি এই জাহেলিয়া থেকে এটা চলে আসছে জীবিত অবস্থায় এই হত্যা করার চেষ্টা করা হয়েছে পনেরোটা গালি খেতে হয়েছে মিথ্যাবাদী ফারেক্জামা জামাত বিভক্তী বিনষ্টকারী অনেক কথা শুনতে হয়েছে পনেরোটার মতো কাবা ঘরে যখন তিনি তাওয়াফ করছেন মক্কা বিজয়ের পর তখনও তাকে চোরা হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি বসে আছেন তার সামনে নিয়ে গেছে আল্লাহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তরবাড়ি কি জন্য এনেছ আমাকে হত্যা করার জন্য সাথে সাথে সে মুসলিম হয়েছে ইহুদিরা ডেকেছে এই যে বনু নাজির বনু নাজির গোত্র যাদের ঘটনা সুরা হাসোরের মধ্যে বর্ণিত আছে সুরা হাসোর পিছনে দেখবেন বনু নজিরের ঘটনা আছে এরা ডেকেছেন চুক্তি মানে চুক্তি নিয়ে আমরা কথা বলবো আমরা প্রায় ষোলো বার আমার ছোট্ট গবেষণা সিরা তিনি বইগুলো পড়ে দেখেন প্রায় ষোলো বার তাকে হত্যা করার চেষ্টা করা তাকে জীবিত অবস্থায় প্রায় গালি খেতে হয়েছে কিন্তু প্রত্যেকটা বিষয়ের রিফ্লেকশন একই রকম ছিল না মাক্যী জীবনে নাবী সাল্লাম প্রচন্ড সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছে দোয়া করেছেন বদ করেছেন হেদায়তের দোয়া করেছেন কিন্তু মাদানি জীবনে যখন নবী যখন সালআটা স্টেটের প্রধান রাষ্ট্রপ্রধান তার কাছে ইকোনমিক পাওয়ার পলিটিক্যাল পাওয়ার সামরিক পাওয়ার সবকিছু আছে একটা সুপার পাওয়ারের মতো ঠিক তখন তিনি এই অপবাদগুলো সহ্য করেন নাই একজন ব্যক্তির নাম কা আশরাফ নবী সাল সাহাবিকে বলেছেন ওকে মেরে চলে আসাবিগণ এই মিশনটা বাস্তবায়ন করেছে পরে একজন ছিলেন সাল্লাম বিলহু কায়ের এ আরেক হুদিনেতা নবীজি একদিন বলেনি আমাকে কষ্ট দিয়েছে কে আছে আমার মনে শান্তি দিতে পারো তিনজন সাহাবি চলে গেলেন খায় দুর্গের মধ্যে ঢুকেই তার কেসাস করা হয়েছে সবসময় রিফ্লেকশন একই রকম ছিল না মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের দিন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমভাবে শুধু কয়েক শ্রেণী মানুষ বাদ দিয়ে যার মধ্যে এক হচ্ছে যারা সারা জীবন বিভিন্ন ভাবে কথা গান লেখা নর্তকি বিভিন্ন তাকে ইবনু খাতাল নামে একজন ব্যক্তি ছিল তা সে কাবা ঘরে গেলাফ ধরে ঝুলেছিল ওই অবস্থায় আলী রাজি আল্লাহ তাকে হত্যা করেছে আমি আপনাদেরকে বলছি না যে এটা সলুশন আমি এটা বলছি না আপনাদেরকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি জীবিত অবস্থাতেই নবী সাল্লাসাল্লামকে প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে তাকে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সব সবসময় তার রিফ্লেকশন একই রকম ছিল না প্রতিক্রিয়া একই রকম ছিল না যখন যুগ মুসলিমদের অবস্থা দুর্বল মুসলিমদের হাতে রকম ক্ষমতা নেই আলাদা রাষ্ট্র নেই কোনো ইকোনমিক বেইস নেই আমরা সেখানে অনেকটাই দুর্বল বেশ দুর্বল বরং সেখান থেকে হিজরত করে চলে যেতে হয়েছে মোদিনায়ক তাই নয় কি সেক্ষেত্রে ওই জায়গায় নবী করিম সাল্লাম কোন রকম সামরিক এগ্রেশন নেন নাই কোন রকম সামরিক বা আঘাতের বদলে আঘাত এই টাইপের কোনো তিনি কোনদোয়া করেছেন করেছেন ঠিক যেমন আমি বললাম আমাদের করণীয় এখন এটাই সবর করতে হবে আপনাকে বদুয়া করতে হবে আপনি নিজের আদর্শ রূপ থেকে দেখাবেন ইত্যাদি ইত্যাদি এখন আপনার সেই ক্ষমতা নাই সিম্পল এখন আপনি এরকম কোন ইনিশিয়েটিভ নিতে যাবেন না এই অবস্থায় আপনি এরকম কোন ইনিশিয়েটিভ নিতে যাবেন না যেমনটা নবীজি মদিনায় নিয়েছিলেন তাহলে মুসলিমরা উল্টা ক্ষতির মধ্যে পড়তে পারে বরং জমিন মুসলিমদের জন্য আরো সংকুচিত হয়ে আসতে পারে কিন্তু মদিনার যুগে নবী সাল্লামের যখন সেরকম ক্ষমতা ছিল তখন তিনি অ্যাকশন অন্যরকম নিয়েছেন যদি কখনো এই জমিনে আল্লাহ পাক ইসলামকে আবার সেই জায়গায় নিয়ে যান তখন সেই অ্যাকশন নেওয়া চোরের যে হাত কাটে চুরি করলে হাত কেটে দেয়া হয় এটা কি আপনি এ ধরনের কোন সিচুয়েশনে বাস্তবায়ন করতে পারবেন পারবেন না সিম্পল বিকজ এটা ইসলামিক স্টেট নয় যদি কোনো কোনো জায়গায় আল্লাহ পাকে পৃথিবীর কোনো জায়গায় ভবিষ্যতে কোথাও এরকম কোন স্টেট কায়েম করেন আল্লাহ চাইলে করতে পারেন আল্লাহ চাইলে পারেন যেটা এখন মোটামুটি বলতে গেলে সারা বিশ্বে কোথাও নাই যেখানে যেখানে আছে একটু আই এটা আই আমার কাছে এটা আই কারণ চোরের হাত কেটে যদি আমি ইহুদিদের সাথে বন্ধুত্ব করি তাহলে এটা কতটুকু ইসলামিক রাষ্ট্র হল সেটা আল্লাহ ভালো যায় কথা বুঝতে পারছেন চোরের হাত কাটলাম ঠিকই কিন্তু আমি এদিকে আমার সব সাথে আমি বন্ধুত্ব করে রেখেছি এটা কতটুকু ইসলামিক স্টেট আল্লাহ ভালো যাই হোক নিয়ে মাথা ব্যথা নেয় বিষয়টা হচ্ছে যদি কখন আল্লাহ পাক এমন কোনো জায়গা দেন মুসলিম থেকে ভবিষ্যতে তখন চোরের হাত কাটা হবে তখন ব্যবচারের শাস্তি ঠিকই দেওয়া হবে জেনার জন্য বেতাঘাত করা হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সেটা তো আপনি এখন করতে পারবেন না তাই এখন কোন আত্মঘাতী অবস্থায় যাবেন না এটা সবচেয়ে বড় কথা আমার আগে সবচেয়ে প্রথম রসিংহামকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে চারপাশে হবে এমন কোন আত্মঘাতী পদক্ষেপ নেবেন না যাতে ইসলাম আরো সংকুচিত হয় মুসলিমদের অবস্থা আরও খারাপ হয়ে এখন কি করবেন সেটা আমি আগে বলছি প্রথম কথা হচ্ছে এখন আপনাকে আমাকে নিজেকে আগে নবী সাল্লামের সুন্নতির উপ দাঁড়াতে হবে আমার আমি প্রতিদিন ক্লিন শেফ করি আর নবী সালামকে কেউ কটুক্তি করেছে তাকে নিয়ে আমার মাথা ব্যথা শেষ নাই আগে নিজের গালে দাড়ি নিয়ে আসো তুমি আমি পাঁচত্ব সলাতি আদায় করি না ইসলামকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে আমি এমন শোডাউন শুরু করি যাতে মনে হয় আমি একমাত্র পাক্কা মুসলিম আর কেউ মুসলিমই না আগে নামাজ পড়েন পাঁচাত্তর এখানে তো কি আপনাকে চাপ প্রয়োগ করছে না আপনি চাইলে আপনার পরিবারটাকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলতে পারেন এটা আপনার প্রথম দায়িত্ব প্রথম দিকের কাজ নবির সুন্হার উপর থেকে মানুষকেও সুনার দিকে ডাকা এটা কাজ নবীর আদর্শে নিজে আগে एसट हो देखानो यबीर शुना आज के देखले अनेक समय मानुष बजे मंत्य कर मुसलिमरा ये मापे कम दिखे मुस्लिम मजूत कर मुस्लिमरा सूद खाच्च्चे मुसलिमरा घुष निच्च मुस्लिम दुर्नीति मुस्लिम दिखे आंगुल तुल्स सबाई जिसगुल नबिर आदर्श निजेबी करीम सल्लाम आदर्श्रोप्रिएटली थे ना तो सत्यिकार अर्थे आदर्श उम्मा होते पे আমাদের প্রথম কাজ আগে এইটা আগে নিজের উপর এটা ইমপ্লিমেন্ট করো দেখবেন এভাবে যখন আমরা প্রত্যেকে মেনে চলবো জীবনে পারিবারিক জীবনে এবাদতে অর্থনীতিতে সমাজে চলাফেরায় মোহামেলাতে দেখবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আস্তে আস্তে আস্তে আস্তে দেখবেন পরিবেশ পরিস্থিতি সব পরিবর্তন হবে তাই প্রথম নসিহত অনেকেই কিছু উগ্রপন্থী কমেন্ট করে থাকেন ফেসবুকে এইটা ওইটা এগুলোতে যাবেন না প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের দিনের জন্য উল্টা ক্ষতি জেগে আনবে এবং যারা ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে উস্কায় তারা চায় যে মুসলিম এমন কোনো কাজ করুন যাতে তারা মুসলিমদেরকে ডমিনেট করার কোনো সুযোগ খুঁজে পায় সে কোনো পদক্ষেপে যাবেন না এটা আমার প্রথম রাষ্ট্র এবার আসেন আমরা কয়েকটা পয়েন্টে দেখাবো নবী সাল আলুসাল্লাম আসলে কেমন চরিত্রের মানুষ ছিলেন কি করেছেন এবং দিন শেষে তিনি কি পেয়েছেন আমাদেরকে কি দিয়ে গেছেন এবং আমাদের বেসিক্যালি তার জীবনী নিয়ে কি কি কাজ করা দরকার আমি জাস্ট এতটুকু কথা বলে আজকে খুব আশেষ্ট আমি একটা পয়েন্টে শুরু করছি এক নম্বর দেখে নবী করিম সাল্লাম যে সমাজে ছিলেন আই আমি বলি না আমরা কেন বলি কারণ সেখানে জাহেলি কাজ হতো তো জাহেলি কাজ মানে অজ্ঞতা কাজ মূর্খতা কাজ তাহলে জাহেলকে যে জাহিলিয়াতের কাজ করে সেই জাহেল আলেমকে যে এই মনুজি আমল করে সে আলেম একইভাবে জাহেল সে যে জাহিলিয়াম যখন নবী হচ্ছেন আগে পরের সময়টা আপনি একটু দেখবেন ওখানে আল্লাহবাগের একত্ব বটার সাথে শির্কের মিশ্রণ এক নাম্বার দুই নম্বর ছিল রিবা সুদ সমাজের ইকোনমি পুরা সুদ ছিল তিন নম্বর দেখবেন মাদক খারি মাদকের ছড়াছড়ি চার নাম্বার দেখবেন এই যে নারী জাতির ফেত না নারীর অবমাননা নারীকে মোটেই মূল্যায়ন করা হতো না তবে এতটুকু বলে নেই ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে কিন্তু ওদেরকে অধিকার দেওয়া হতো না বৈবাহিক অর্থনৈতিক অধিকার দেওয়া হতো না জেনা ছিল বেশি ব্যবিচার ছিল বেশি জুয়া এগুলো বেশি ছিল এবং গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব সংঘাত বেশি ছিল এখন আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করেন যে এই প্রত্যেকটা প্রবলেমস এখনকার বিশ্বে নাই ওই জাহিলি যুগের যে বেশি আছে না কম আছে এখন তাহলে কোন যুগটাকে আমরা জাহিলিয়াত বলবো ওই যুগটাই কি শুধু ইয়ামে জাহিলিয়াত নাকি আবার জাহিলিয়াত ফিরে এসেছে প্রতিটা জায়গায় আপনি ঘেঁটে দেখেন সিরকের ছড়াছড়ি আছে ইভেন মুসলিমদের মধ্যেও আছে মুসলিমদের ভিতরেও সিরক আছে প্রতিটা ডিপার্টমেন্ট ঘাটেন রিবা আর রিবা সুদ ছাড়া আমরা চলতে পারি না সুদ খাবো আর বলবো যে নবিকে গালি যারা দিয়েছে ওদেরকে হত্যা করো এই কথা বলছি আমরা তাই না নিজে আবার সুৎ তুমি নিজেই তো আল্লাহ এবং তার রসুনের সাথে যুদ্ধ করছো আল্লাপা কি বলেছেন যে ব্যক্তি সুদ ছাড়ছে না সে কাশার যুদ্ধ করছে আল্লাহ এবং তার রসুনের সাথে যুদ্ধ করছে তাহলে কোন মুখ নিয়ে আমি কথা বলতে পারি যখন আমি নিজেই রিবা খাই পরিবর্তনটা কোথায় দরকার ভাই নিজেদের আগে না আচ্ছা এখন দেখেন সারা ওয়ার্ল্ড রিমা কেন্দ্র আমি এটা নিয়ে এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না এরপরে মাদক আপনারাই ভালো জানেন যে প্রত্যেকটা যুব সমাজের এই যে সেক্টর স্কুল লেভেলের বাচ্চারা পর্যন্ত এখন ভয়াবহ সব মাদক সেবন করছে এগুলো নামও শুনিনি আমরা কখনো মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের যত কাজ করছে ক্লান্ত হয়ে যাচ্ছে তাও মাদক থামাতে পারছে না প্রশাসনের লোকজন মাদকের পিছনে রেড দিতে দিতে মিশন চালাতে চালাতে ক্লান্ত হয়ে যাচ্ছে একটা একটাকে ডিফেন্ড করছে আরেকটা নতুন মাদক আসছে দেখবেন এগুলো কি পরিকল্পিত না একটা যুব সমাজকে ধ্বংস করার জন্যে দেখেন ওই জাহেলিয়াত এখন নাই নারীর যে ফেত না এটাকে আগে চেয়ে না কমেছে এই সংক্ষিপ্ত সময় আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না আপনারা ভালো জানেন বেড়েছে না কমেছে মেয়েদের পোশাক এখন মেয়েদের পোশাক আছে না ছেলেদের পোশাক पोषा मेर, को मेरा नग्न थकता मेरा ऐले जी समाज बेड़े परकिया बश्चिमारा समाधान दी पेबी सल आलिस्लम बहुविवाह कथा तर देसेंट मे धर्षण रेप एक है एक रेपर मध्य नाइन पार्सेंट महिला এবং যাদের বয়স বিশ বছরের কম আঠারো বছরের কম আঠারো বছরের কম প্রায় ফর্টি সিক্স সম্ভবত আমি দেখলাম মেয়ে রেপের শিকার হয়েছে ওই সভ্যতায় যারা আমাদেরকে শিখায় যে ইসলামে বহু বিভাবক কেন কেন নবীসলাম এতগুলো বিয়ে করেছেন তারা শিখায় বাদ দেন ওইদিকে আমি যাচ্ছি না মূল কথা বলছি যে এই জাহেলিয়াতের সমাজটাকে নবী সাল্লাহসাল্লাম পরিবর্তন করেছিলেন কি না कत बचर मध्य मात्र तेईस एकजिज्ञानी देखान एक नेता देखान एक अर्थनीतिद देखान एक दार्शनिक देखान एक जन महामानव देख लीडर देखान जो मात्र तेईस बचर व्यवधान मात्र तेईस बचर व्यवधान पुरो आई एम ए जाहलियत के एम भाव परिवर्तन कर मक्का विजय पर मक्कें ना को सूद आदक आ না কোনো নারীর হেনস্থাননা আছে না বেপর্দা অশ্লীলতা আছে না জেনা আছে আছে না না গোত্রীয় হানাহানি বন্ধ আছে একটা মানুষ দেখেন সারা বিশ্বে চরিত্র কি নিয়ে গঠিত হয় শুধু কি বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়েই চরিত্র গঠিত মানুষের চরিত্র বলতে আমরা কি বুঝি তার কথা তার কাজ তার আকিদা তার আচরণ তার ইবাদত তার মোয়ামেলা তার সামাজিক ব্যাপার সেবার তার রাহিম। তার সমাজ জ্ঞান তার অর্থনীতির জ্ঞান তার পলিটিক্যাল জ্ঞান সব কিছু মিলেই তো একটা মানুষের ক্যারেক্টার যখনই ক্যারেক্টারের প্রশ্ন আসে নবী সাল্লামকে নিয়ে সরাসরি চলে যায় বিবাহ কারণ আর কোনো সেক্টর নাই ক্যারেক্টারে আলোচনা করার ওগুলো তো ডিফেন্ড করাই যাবে যাদের সাথে এই পর্যন্ত বাহাসে বসেছেন তারা তো আর ওই বিষয়গুলো বোঝে না যে কোন কোন জ্ঞান দিয়ে এই ইন্টার্নালি ব্লাইন্ড সেকুলার প্রজন্মকে ডিফেন্ড করা যায় তারা তো ইসলামিক বিষয়গুলো শুধু উপস্থাপন করবে বাইরের বিষয়গুলো আনতে পারছে না স একটা মানুষের চরিত্র কত মহান হলে স্বয়ং আল্লাপাক তাকে বলতে পারেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী আল্লাপাক বলছেন নবী সালামে তেইশ বছর সময় লেগেছে এগুলো পরিবর্তন করে সম্পূর্ণ আলোকিত একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে একটা পয়েন্ট বললাম তার চরিত্র আপনি বুঝে নেন তার ক্যাপাবিলিটি বোঝেন তার ব্যক্তিত্ব বোঝেন তার সান মর্যাদা বোঝেন দুই নম্বর হননি তার আগ থেকেও তিনি চেষ্টা করতেন সমাজ পরিবর্তন করতে হেল্পফুল ফিউচার তৈরি করেছিলেন ইত্যাদি চল্লিশ বছর বয়সে যখন ওহি আসলো চল্লিশ বছর বয়সে যখন ওহি আসলো কি আসলো আল খুরান এবং তার ব্যাখ্যা শোন না এই কোরআন এবং সুলনাহকে কাজে লাগিয়ে এর শিক্ষা দিয়ে এর জ্ঞানটাকে প্রচার করে মানুষের মধ্যে এর জ্ঞানটাকে ইনস্টল করে নবী সাল্লাম পুরো সমাজটাকে সংস্কার করলেন তাহলে এই যে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব আমরা যেটা কথা বলি জ্ঞানতাত্ত্বিক বিপ্লব জ্ঞানের রেভলিউশন জ্ঞান নিয়ে কথা বলা শিক্ষা দেওয়া শিক্ষার মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করা কে সবার আগে করেছে এই চোদ্দশো বছর হিস্ট্রিতে যারা এখন আমাদেরকে সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল জ্ঞানের কথা বলে ওই পশ্চিম সভ্যতায় তারা কতদিন হলো সভ্য হয়েছে কত কতশো বছর আগে সেখানে ফলশিপ বিপ্লব হয়েছে কত কত শতাব্দী হলো সেখানে সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশনগুলো হয়েছে একশো দুশো বছর সর্বোচ্চ তিনশো বছর চোদ্দশো বছর আগে নবী সাল্লাম এক দিয়ে জ্ঞানের রেভলিউশন করেছে সাহাবিদাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কোন জ্ঞান অভ্রান্ত সত্যের উৎস ওয়াহির জ্ঞান ও আজ জ্ঞান শেখাচ্ছে সেটা কি বস্তুবাদী জ্ঞান এখানে পরকাল নাই এখানে আপনার জিন নাই নাই, বেহস্ত নাই নাই নাই হিসাব নাই মিজান ঈশ্বর নাই গডলেস এডুকেশন সিস্টেম ওদের ভাষায় গড বলেছে এটা নিয়ে আবার করেন না। কথা বলতে পাই আমি না জানি আর আমি মুসলিমদেরকে বেশি ভয় পাই কারণ তারাই বিতর্কিত করতে বেশি পছন্দ করে গডলেস বলতে বুঝিয়েছি তাদের ভাষায় ঈশ্বরহীন একটা সিস্টেম তো আমরা জ্ঞানের যে সিলসিলা দিয়েছে চোদ্দশো বছর আগে দিয়ে প্রত্যেকটা আলী থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন সবাই এই জ্ঞানের আলোয় আলোকিত হয়েই সমাজ পরিবর্তন করেছে মক্কার ১৩ বছরে আমরা ছিলাম একজন সাহাবি কি কোনো কাফের উপর হাত তুলেছিল দেখাতে পারবেন কোনো কাফের কে একজন সাহাবি হত্যা করেছে বা আঘাত করেছে বা থাপ্প দিয়েছে বরং আপনি দেখবেন শত শত শত শতকা ফের তারা মুসলিমদেরকে আঘাত করেছে নির্মম নির্যাতন করেছে বেলাুল রাজি আল্লাহ আলমকে শুয়ে পাথর বিছিয়েছে চাবুক মেরেছে গা পুড়িয়ে দিয়েছে কত কি করেছে আবি সিনে চলে যেতে হয়েছে তা এফে গিয়ে নবী সালামকে নিজেই মার খেতে মারকে আসতে হয়েছে এই যে তেরো বছর সহনশীলতার পরিচয় দিয়েছেন এই শিক্ষা শিক্ষিত মানুষরা তারা কি উগ্র ছিলেন তারা সন্ত্রাসী ছিলেন তাদেরকে কি তরওয়ারির জোরে ইসলাম কবুল করানো হয়েছে এই তেরো বছর যে সাহেবের ইসলাম কবুল করেছেন তারাই তো পরে বদর যুদ্ধ করেছে পরে হুদে গিয়েছেন পরে খন্দ খায় গিয়েছে এই যে বেসিকটা তৈরি করেছি আমরা মক্কার ১৩ বছরে এই ১৩ বছরটা কি উগ্রতা দিয়ে প্রদর্শন করা হয়েছিল কোন রকমের আগ্রাসী মনোভাব প্রচার করা হয়েছে কিছু করা হয়নি শুধু জ্ঞানতাত্ত্বিক সলিউশন দেওয়া হয় জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে হাদিস শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষার মধ্য দিয়ে যখন ভিতরটা পরিবর্তন হয়েছে তখন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে এই ছিল আমাদের তাহলে জ্ঞানের কথা বলি আমরা যে মানুষটার কাছে কোরআনের মতো কিতাব আসে এক বাক্যে আপনি আমাকে বলেন কোরআনের একটা আয়াত মিথ্যা প্রমাণ করতে পারবে কোরআন যাররা পরিমাণ কি মিথ্যা আছে বা অমানবিক কোনো বিষয় আছে মানুষ ভুলভাবে সেটাকে উপস্থাপন করে কিন্তু যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারে বা সচ্ছাহস থাকে পশ্চিমকালেও কোরআনে আপনি যাররা পরিমাণ ফল্ট পাবেন না কোন সন্দেহ নাই এখন বলেন এত পবিত্র একটা কিতাব একজন পবিত্র মহা পবিত্র সত্তার কাছ থেকে এসেছে আর একজন জিব্রাহ লিডার তিনি এটা বহন করে এনেছেন করা হচ্ছে তিনি কত পবিত্র চরিত্রের অধিকারী এটা এখন আপনি চিন্তা করেন যদি তার চরিত্রের মধ্যে জর্রা পরিমাণ অপবিত্রতা থাকতো তাহলে কোরআন কি তার উপর নাজিল হতো আর বুঝতে পারছেন মনে করেন আমি আমাদের চরিত্রে কি অসংখ্য অপবিত্রতা আছে না আমার উপরে কি আল্লাহর নূর আল্লাহর এই যে কিতাব বহি এগুলো অবতীর্ণ হওয়ার সুযোগ আছে কোনো নাই আল্লাহ বা পবিত্র মানুষদেরকে বাছাই করেন আল্লাহ রবুল্লা আলমিন সবচেয়ে পবিত্র মানুষকে বাছাই করেছিলেন মহাপবিত্র কিতাব দেওয়ার জন্য এটাই তো যথেষ্ট তার চরিত্র ব্যাখ্যা করার জন্য আর কি প্রয়োজন যার কাছে কোরআন নাজিল হতে পারে তার চরিত্র নিয়ে কথা বলার কোনো অবকাশী নাই তিনি যে কাজই করেছেন যখন যে কথাই বলেছেন যে ইনিশিয়েটিভ নিয়েছেন প্রত্যেকটাই আল্লাহর হুকুমেই নিয়েছেন এর হুকুমের বাইরে কিছু করেন শুধু তাই নয় তার শত্রুরা পর্যন্ত মক্কায় কখনো বলতে পারেনি তিনি মিথ্যাবাদী তিনি মাপে কম দেন তিনি ওয়াদা খেলাফ করেন তিনি অমুক তিনি তমুক তার শত্রুরা পর্যন্ত এটা বলতে পারেনি বরং তার শত্রুটা বলেছিল এভাবে যে তোমাকে আমরা অবিশ্বাস করি না বরং তুমি যে কোরআনের কথা বলছো এটাকে আমরা অস্বীকার করছি এটা দুই নম্বর পয়েন্ট জ্ঞানের রেভলিউশন আমরা দিয়েছি নবী সাল্লুমারুল ইসলাম দিয়েছে আর এই জ্ঞান না থাকলে আপনি তো শূন্য আমরা ঠিকই তো আছি জ্ঞানের উপরে আর একটা বিষয় সবার কান খুলে শুনে রাখা উচিত পবিত্র কোরআন এবং সহি সুন্না বা নবী নবী সাল্লাহসাল্লামের সুননার মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা ব্যাখ্যা করা হয়নি এটা মানতে যদি আপনার আপত্তি থাকে আমরা আপনার সাথে লড়াই করবো না আমরা আপনার সাথে ঝগড়া করব না বিবাদ করবো না আপনাকে আঘাত করবো না করেন কোরআন এবং সুননার মধ্যে কোন রকমের কোন রকমের ভুল ত্রুটি মানবতা বিরোধী কিচ্ছু নেই আল্লাহকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এগুলো রাখেন তো ভাই এই বুদ্ধি দিচ্ছে আপনি রাখেন এটা রাখেন কটা পয়েন্ট বলেছি ভাই শেষ করছি সময় কম তৃতীয় পয়েন্ট শোনেন তৃতীয় পয়েন্টটা নবী করিম সাল্লাহ শুধু এমন মানুষ ছিলেন না যিনি শুধু কোরআন শোনার কথাগুলো নিজেই বলে ক্ষান্ত হয়েছেন নিজের উপর আমল করেন এমন মানুষ তিনি ছিলেন না প্রত্যেকটা আয়াত এবং হাদিস যখন এসেছে তার কাছে তিনি নিজে আগে সেটার উপর আমল করে দেখিয়েছেন দেখেন একজন মানুষ দিন প্রচার করছেন একজন মানুষ যিনি পরিবার চালানোর জন্যে রুজি রোজগারের চেষ্টা করছেন একজন মানুষ তিনি পিতার দায়িত্ব পালন করছেন একজন মানুষ তিনি স্বামীর দায়িত্ব পালন করছেন নবী সালামের স্ত্রীটা কি তার প্রতিষ্ঠ ছিল তখন সেখানকার সামরিক যখন প্রয়োজন হচ্ছে তখন বদরের মাঠে তিনি অস্ত্র ধরছেন একজন মানুষ এতগুলো কাজ করছেন এই ভার্সেটাইল ক্যারেক্টার পাওয়া যাবে একটা মানুষ দেখান মহাবিশ্বে একটা মানুষকে দেখেন যার কাছে এই চরিত্রের সবগুলো দিক আছে যিনি একজন আদর্শ পিতা আদর্শ নেতা আদর্শ অর্থনীতিবিদ আদর্শ ফিলসফার আদর্শ পলিটিশিয়ান আদর্শ লিডার কমান্ডার একটা মানুষ দেখান যার মধ্যে এই সব গুণাবলীর সংমিশ্রণ আছে তারপরেও কি ব্যাখ্যা করতে হবে যে এই মানুষের চরিত্র আল্লাহ আল্লাপাক কর্তৃক সার্টিফাইড এই মানুষ আল্লাহর কর্তৃক মনোনীত একজন বান্দা আর তো কিছু প্রয়োজন নাই আবার নিজের উপর আমল দেখেন এত কিছুর পড়েও নিজে রাত যে তাহাজুত করছেন পা ফুলিয়ে ফেলছেন সবচেয়ে বেশি জিকির করছেন সবচেয়ে বেশি তেলাওয়াত করছেন সবচেয়ে বেশি রোজা রাখছেন সবচেয়ে বেশি নামাজ পড়ছেন শুধু কথা বলেই না নিজে আমল করছেন এবং সবচেয়ে সেরাটা করছেন এমন একজন মানুষকে খুঁজে দেখেন যে শুধু বড় বড় কথা নিজে বলেই না বরং আমল করেও দেখায় বহু অর্থনীতিবিদ আছে দেখবেন অনেক বড় বড় কথা বলবে নিজে সুৎখর বহু দেখবেন পলিটিশিয়ান আছে বড় বড় কথা বলবে নিজেই নিজেই করাপ্টেড দুর্নীতিবাজ বহু দেখবেন সোশ্যাল নেতা আছে অনেক বড় বড় সামাজিক রেভলিউশনের কথা বলে আপনি দেখবেন এই নবী সাল্লম আসলামের এই সোনালী সমাজকে সে মূল্যায়নে করছেন বহু দেখবেন ফিলসফার আছে দার্শনিক আমরা এটাতে পড়েছি যে দর্শনের বড় বড় বিষয় কথা বলছে জ্ঞান আত্মা ঈশ্বর মহা মহান সত্তা পরম সত্তা জ্ঞানের ডেফিনিশন বস্তুবাদ অভিজ্ঞতাবাদ কত কথা বলছে দেখবেন শেষে গিয়ে একটা কনক্লুশনও আসতে পারে নাই আস পর্যন্ত জ্ঞান আসলে কি এটার ব্যাখ্যা দিয়ে আসতে পারে নাই একটা কনক্লুশন আসতে পারে নাই আমরা যেমন বলছি জ্ঞান মানে ওয়াহি আল্লাহর ওহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান সিম্পল শেষ ফুলস্টপ আল্লাহর ওহি হচ্ছে চূড়ান্ত জ্ঞানের উৎস আল্লাহর ওহি হচ্ছে চূড়ান্ত জ্ঞানের উৎস ফুলস্টপ এটা আমার আমাদের কমপ্লিমেন্ট আমাদের আকিদা মানহাস আর তাদেরকে দেখবেন জ্ঞান মানে বুদ্ধি জ্ঞান মানে অভিজ্ঞতা জ্ঞান মানে সমন্বয় ইত্যাদি বলতে বলতে মুখের ফেনা উঠে যাচ্ছে কোনো কনক্লুশন আসতে পারছে না কেউ নবিসাম একজন মানুষ ছিলেন যিনি সব কিছু আল শুধু আলোচনা করেই ব্যাখ্যা করেই আর মানুষকে দাওয়া দিয়ে ক্ষান্ত ছিলেন না বরং তিনি কাজ করে দেখিয়েছেন এ ফিলোসফার তিনি সফল এ পলিটিশিয়ান সফল অ্যাজ সামরিক লিডার তিনি সফল এজন কূটনীতিবিদ তিনি সফল সমাজবিজ্ঞানী তিনি সফল এ ফাদার তিনি সফল এ হাজব্যান্ড সফল কি চাচ্ছেন একজন মানুষের মধ্যে এত কোয়ালিটি থাকার পরেও তার চরিত্র কথা বলছেন ওই যে বিয়ে আই সারদি কেন বিয়ে করলেন এত কম বয়সে আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কত বছর বয়সে বিয়ে করেছেন আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কত বছর বয়সে বিয়ে করেছেন এবং যাকে বিয়ে করেছেন তার বয়স কত ছিল সে তো আপনাদের ট্যাগর তিনি বিয়ে করেছেন ১৭ বছর বয়সে বা আঠারো বছর বয়স এবং তার স্ত্রীর বয়স ছিল এগারো বছর बोलते इहुदी ना को बोले आमनों लिखा जे नौय नीचे मे केणर का मनुस एक বই সীতা বলা ঠিক হবে না সেখানে এসেছে মেয়ের যখন বয়স মানে বয়সন্ধিকালে আসবে শ্রাব ঋতুস্রাব হচ্ছে তাকে বিয়ে দিতে আমরা রামায়ণ পড়েছি একটু জিজ্ঞাসা করবে সাথে আচ্ছা আমাকে কাইন্ডলি বলেন রাম আর সীতার যখন বিয়ে হয়েছে সীতার বয়স কত ছিল যদি সে অনেস্ট হয়ে থাকে তাকে অ্যান্সার করতে পারে। কত বছর বলেন কত বছর সাত বছর টান দিলেই মানে চরিত্র কালার করা যায় সবচেয়ে বড় কথা শোনেন হাদিসটা সই বুখারিতে এসেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক স্কলার অনেক স্কলার মুসলিম বিশ্বের তারা কিন্তু এর সাথে অনেক সময় মত পোষণ করেছেন যে সত্যিকার অনেক কথা বলেছেন হিস্ট্রি খেটে দেখেন তখন বয়স ছিল পনেরো কেউ বলেছেন সতেরো কেউ বলেছেন আঠারো একজন তো গানীতি মিলিয়ে দেখিয়েছেন যে বয়স ছিল তখন আঠারো আর একটা কথা আসলে চোখ বন্ধ করে এটাকে হজম করে নিয়ে আমরা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করি আমরা এই বিষয়গুলো তার চরিত্রের যে মৌলিক বিষয়গুলো আমি তিনটা পয়েন্ট বলেছি আরেকটা পয়েন্ট বলছি শোনেন নবী করিম এই যে তেইশ বছরের জীবনে কথা বলেছি প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন এরপর প্রকাশ্যের দাওয়াত দিয়েছেন ধৈর্যশীল ছিলেন সবর করেছেন মার খেয়েছেন निजे मातृभूमि चले गल्ला क्षमता दिए आपके सैक्रिफाइस एक कि भलो घर सन्तान ना कि टावल खारिजाद जी चल्लिस बसर एक नारी के जैगे तथा नहीं आम तरह बस मात्र पचिस बचर কোন পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের নারীকে বিয়ে করতে চাইবে এবং তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি আরো স্ত্রী গ্রহণ করেন নাই বাদ দেন তার কিন্তু টাকা পয়সা আধিপত্য প্রতিপত্তি বংশের এগুলোর গৌরবের অভাব ছিল না তারপরেও তার স্যাক্রিফাইস গুলো দেখেন তিনি মার খাচ্ছেন তার দাঁত শহীদ হচ্ছে তার রক্ত ঝরছে তার রক্ত দিয়ে জুতা আটকে গেছে তাকে গালি খেতে হচ্ছে তাকে হত্যা চেষ্টা সহ্য করতে হচ্ছে আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যাচ্ছে তাকে অর্থনৈতিক বয়কট করা হচ্ছে গাছের ছালপাতাকে শিয়ারে আবু তো আলেমে তিন বছর তিনি সময় কাটাচ্ছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে কষ্ট যুদ্ধ করতে হচ্ছে না খেয়ে থাকতে হচ্ছে খন্দকের যুদ্ধে নিজের এই পেটের মধ্যে পাথর বেঁধে থাকতে হচ্ছে পরপর তিন দিন তার ঘরে চুলা জ্বলছে না তার ঘরে খাবার নাই এই খেজুরের রস খেয়ে তিনি জীবনযাপন করছেন তার স্ত্রীদের ঘরেও খাবার নাই একজনকে ডেকে একজন মোসাফির এসেছে খাবার চাচ্ছে তিনি বলছেন দেখো আমার ঘরে খাবার আছে না। প্রত্যেকটা স্ত্রী ঘর সার্চ করে একটা খাবার পাওয়া গেল ঘুম নাই বিনীদ্র রজনীর যাপন করছেন এই যে শারীরিক কষ্ট মানসিক কষ্ট অর্থনৈতিক কষ্ট দেশ ত্যাগ করা এই যে কঠিন সবর সংগ্রাম মুজাহাদা তার স্বার্থটা কি আমাকে বলে তার কি স্বার্থ এখানে স্বার্থটা কোথায় তাকে সর্বোচ্চ আছে না তার মৃত্যুর পরে তার চেহারা তাকে দেখানো হবে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন তিনি বলছেন কাশ আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম আমরা কি ভাই তিনি না তোমাদের পরে যারা আসবে আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই সব নবীকে দোয়া কবুলের দিয়ে দেওয়া হয়েছে সব নবী দোয়া করে ফেলেছেন আমাদের নবী এত কষ্ট করার পরে দুনিয়াতে দোয়া করেন নাই তিনি পরকালে দোয়াটা জমা রেখেছেন সেটা সাফায়াত আমাদের সবার জন্য সাফায়াত করবেন তিনি ইনশাআল্লাহ এই সাফায়াতে সমস্ত কবিরা গো ব্যক্তি জানাতে যাবে আমাকে বলেন সব নবী যখন ইয়া করবে স্বয়ং নবীরা পর্যন্ত এই নবীর মধ্যে আদম আছেন আছেন তিনি বলবেন তার স্বার্থ কোথায় তিনি যে এত হিউজ একটা স্ট্রাগল করলেন সারাটা জীবন ধরে আমি আপনাকে তার স্ট্রাগলের সর্বশেষ নমুনাটা বলছি একদম মৃত্যু যখন তার মৌতের যন্ত্রণা উঠে যায় তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড তিনি কথা বলছেন আর চেহারাটা মুচ্ছেন পানি দিয়ে তখন ফাতিমা রবিআলা এসে বলছেন আমার বাবার কষ্ট আমার বাবার কষ্ট আর ফাতিমা রবিআল্লাহাকে তিনি কানে কানে একটা কথা বললেন ফাতিমা রবিহা হাসতে শুরু করলেন তখন আইসার্দিউল্লাহন পরে জিজ্ঞাসা করেছিলেন যে কি বলেছে তোমাকে তোমার বাবা তিনি বলেছিলেন যে আমাকে আমার বাবা বলেছে যে এই যন্ত্রণাতে আর ইন্তেকাল হবে তখন আমি কাঁদতে শুরু করলাম তারপরে আমাকে তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি আমার সাথে দেখা করবে জান্নাতে তখন আমি হাসতে শুরু করলাম এই জায়গা একটা ঘটনা ছিল সেটা হল করছেন মৃত্যু মৃত্যুর আমার বাবার কষ্ট নাবি বলছেন শোনো ফাতিমা লিসেন এই একটা এই স্টেটমেন্টটা খুব ভালো করে শোনেন এবং মন থেকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি বলছেন হে ফাতিমা আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না আলো কথা বুঝতে পারছেন না আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না মানে আজকে তিনি যাবেন এই যে জান্ন বছর তিনি ছিলেন নবী হিসেবে প্রতিটা দিন তাকে দিনের জন্য কষ্ট করতে হয়েছে শারীরিক কষ্ট মানসিক কষ্ট খাদ্যের কষ্ট বাসস্থান আচ্ছা আমরা তো অনেক কথা বলি অনেক তাদেরকে নিয়ে অনেক দার্শনিক বিজ্ঞানী সমাজবিজ্ঞানী ফিলসফার বুদ্ধিজীবী ইত্যাদি আমাদের যা আছে আমরা একটু মিলাই নিস্লামের কি ছিল এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন শেষে ফাতেম আদুল্লা আনহাকে বলছেন আজকের পর কোনো কষ্ট থাকবেন আজকেই শেষ সব কষ্ট আজকে শেষ হয়ে যাবে এই ব্যক্তির কি বাড়ি ছিল ডুপ্লেক্স এই ব্যক্তির কতটুকু জমি ছিল এই ব্যক্তি কতটুকু খাবার খেয়েছে প্রত্যেক দিন এই ব্যক্তির কয়টা আলিশান জামা ছিল আমার মতো আপনার মতো এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল এই ব্যক্তি কি ছিল দুনিয়াতে দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল আসলে আমাদের প্রত্যেকের ঘরে যা আছে নবিসুল্লাহামের চেয়ে বেশি সম্পত্তি আছে এই হিউজ স্ট্রাগল তিনি করলেন কার জন্য মানে কাদের জন্য তিনি পেলেনটা কি এক কথায় উত্তর হচ্ছে এই কষ্ট তিনি করেছেন উম্মত মোহাম্মাদির জন্য আর আফসোস দুর্ভাগ্য যে আজকে উম্মত মোহাম্মাদির মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে দুঃসাহস করে লজ্জার লজ্জায় তাদের মাথা হেড় হয়ে যায় না লজ্জা থাকতে হয় মানুষের মধ্যে তো ধরেন কেউ একজন আপনার করেছে অনেক উপকার করেছে আপনার আপনি যদি তাকে নিয়ে শুরু করেন্লজ্জ প্রকৃতির আপনি একজন মানুষের কাছে হেসান বোঝার সে আমার জন্য কত পরিশ্রম করেছে আপনার তো তার পাদ হয়ে দেওয়া উচিত সাহব এক রাজা আল্লাহ এই কাজটাই করতেন এবং তারা আল্লাহ এবং তার রাসুলকে আপন মনে করতেন দিন তার কাছে গিয়ে কোন আমার কাছে কিছু দিনার ছিল এগুলো সদাগা করে দিয়ে তারপরে নামাজে সব সময় সত্য বলেছেন সত্যের উপর ঠেকেছেন এ খোঁজ নিয়েছেন বিধবাদের পাশে ছিলেন উম্মাকে ঐক্যবদ্ধ করেছেন মানুষের মাঝে ভেদাভেদ দূর করেছেন এক সুদ গঠন করেছেন করেছেন মাদক দূর করেছেন শিরিক দূর করেছেন আল্লাহ মানুষকে আল্লাহকে চিনিয়েছেন পরকালকে চিনিয়েছেন মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন কি করেন নাই আপনি আমাকে একটা সেক্টর দেখান যেটা মানুষ করার বাকি থাকে যেটা তিনি করেন নাই একটা সেক্টর দেখান তারপরে এই মহান মানুষের সম্পর্কে আমরা বাজে ধারণা লালন করছি আজে বাজে কথা বলছি দেখুন एम मुस्लिम कर बदवा करदसंदेह इफेक्टेड है ता जरा नबी सल्लाहर शत्रुता कर सन्देह नाई क्या समय आसबें आज के दिन दुशो पाँच बचर कत बचर हमारे जानी ना पृथिवीर बुके नबी सल्लाह अलिस्सल्लम के लिए एक बजे मंत्य कर मानुष अवशिष्ट थकेंल्लास कब ननस प्रश्ना কিন্তু আল্লাহ এবং তারাসুল কোরআন হিসেব বলেছেন আসবেই ওটা না আসা পর্যন্ত কে আমত হবে না ইনশাআল আমি আর খুদবার লম্বা করছি না আর অনেক কথা হয়তো বলতে পারতাম আমাদের হাতে টাইম কম শুধু এখানে একটা পয়েন্ট বলে শেষ করে দিব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা খুব বার শুনবেন আমাদের নিজেদের কিছু কাজ আছে আমি আমভাবে সমস্ত মুসলিমদেরকে অনুরোধ করব। ইনক্লুডিং মি আমাকে অলসো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে নবী সাল্লু আলু সাল্লামের উপর আমল করা সবার আমাদের কাজ হচ্ছে নবী সাল্লুসাল্লামের পবিত্র জীবনী মুখস্থ করে ফেলো এখন ওয়াদা করেন আল্লাহর কাছে যে আগামী এক থেকে দুই মাসের মধ্যে আপনি যে যেখানে পড়াশোনা করছেন করেন আমার কোনো আপত্তি নাই নবী সাল্লাহ পবিত্র জীবনী অন্তত আর রাহিকুল মখতুম বইটা করে ফেলবেন আপনি নিজে কতটুকু জানেন নবী সম্পর্কে এটা বড় টেস্ট আমাদের নিজেদেরকে আগে জানতে হবে নবী সম্পর্কে আমরা জানি কতটুকু আমি হয়তো অনেক কথাগুলো বললাম কিন্তু এটা দুঃখের সাথে বলছি যে আমাদের যুব সমাজ নবী সাল্লাহসাল্লামকে চিনে না তারা জানে না তার নাম কি তার বংশ কি তার শৈশব কেমন করে কেটেছে তার স্ত্রী কতজন তাদের নাম কি তিনি মক্কায় কখন কি করেছেন মদিনায় কি করেছেন কখন হজরত করেছেন তার হাদিসগুলো কি কি তার একশোটা হাদিস তারা কখনো পড়ে দেখে নাই দশটা হাদিস তারা আর বিষয়ের মধ্যে পারে না তার উপর নাজিল কিতাল কোরআন করে দেখছে না পড়া শিখছেও না দেখেন এরকম ধ্বজভঙ্গ উম্ম দিয়ে কখনো ইসলামের রেভলিউশন সম্ভব নয় যত বড় বড় কথা বলেন না কেন যত দিন যাবে জমিন আরো সংকীর্ণ হতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অবস্থা পরিবর্তন করব ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থার উন্নতি আল্লাহাদ দিবেন না জানতে হবে আপনার প্রতিবাদের ভাষা হবে জ্ঞানের মধ্য দিয়ে আমি নবী সালাম সম্পর্কে জানবো তার হাদিসগুলো গুলো মুখস্থ করবো তার সুন্নামাফিক চলবো চলে দেখাবো এটাই আমার প্রতিবাদ কথা কি বুঝতে পারছেন এটাই হবে আমার প্রতিবাদ যে আমি নবীর সম্পর্কে জানবো তার সিরাচ্ছ করে ফেলবো নবী যে জীবনী সম্পর্কে জানবো তার সম্পর্কে যে বাজে কথাগুলো বলা হয় এগুলোর কাউন্টার জবাব দেওয়ার জ্ঞান আমার থাকবে আমি তার হাদিসের উপর আমল করব মানুষকে দাওয়া দিব এটাই হবে আমার প্রতিবাদ প্রতিবাদের অনেক ভাষা থাকে শুধু উচ্চপাচ্য করলেই প্রতিবাদ হয় না নিজেদেরকে আগে আমাদেরকে তার আদর্শের উপর স্টাবলিশ হতে হবে তখন গিয়ে ওই হাদিসের সরি ওই আয়তের উপর আমল হবে ফি। রসুলিল্লাহি ওসমাতুল হাসানা এবং এই উসমাতুল হাসানা আমরা জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা রসুলের সিরাত পড়ুন সিরাত মুখস্থ করুন নবী সাল্লাই রসালে হাদিসগুলো মুখস্থ করুন পড়ুন কোরআন অবশ্যই পড়া শিখুন কোরআনের দাওয়াত মানুষকে দিন উগ্র যাবেন না একই সাথে শৈথিল্যতাবাদীও হবেন না মধ্যম পন্থায় থাকেন ইসলামের দিকে মানুষকে ডাকতে থাকেন রাতারাতি কোনো ফলাফল পাওয়া যায় না আস্তে আস্তে আস্তে দেখবেন ফলাফল আসবে নিজেদের সন্তান থেকে কোরআন শেখান আদিস শেখান নবীর আদর্শ শেখান মসজিদ মাদ্রাসাগুলো গড়ে তোলেন আবাদ করেন সিলেবাসে পরিবর্তন আনেন আধুনিকতা নিয়ে আসেন যে জ্ঞান অর্জন করলে তারা দুনিয়া আখড়া দুটি অর্জন করতে পারবে এই জ্ঞানে তাদেরকে শিক্ষিত করেন এবং ইলমের সাথে প্রজ্ঞার সাথে নূর বসীরার সাথে মা ওজাতিল হ্যাঁ এগুলো দিয়ে আপনি ইসলামের দুশ্মনদের মোকাবেলা করেন আল্লাহ সবাইকে নবী সাল আলী ও সাল্লামের আদর্শে আদর্শমান হওয়া ট্রফি গেনায়ত করুন আমিন